السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعث فينا رحمة للعالمين عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم ما بعد يدر شخص كتابك تبيري जे प्रान बसे पृवी बांगलार आयोजन देखें अपन प्रत्येक के अनेक अनेक प्रीति और मुबारकबाद बंधुगण हमारे सूंदर आयोजन अपन सबा के लिए विश्वनबी मुहम्मद रसूल्लाह सल्लाहु तलामर जीवन एक एक विश्लेषण चाहब जाते सबा मिले इमान विश्वास भलोबास करते केवल मुहम्मदुर रसूल्लाह আমরা জানতে চাচ্ছিলাম যে নবী মুদুর জীবন আমরা জানবো যার জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য অনুসরণে আদিষ্ট হয়েছে আমরা তার ব্যাপারে কি কি বলেছেন একুশ নাম্বার সৌরা নাম হল আল আমা অর্থাৎ নবীগণ আর এই সৌরারই একশো সাত নাম্বার আয়তে আল্লাহ সুফাহ আমাদের প্রিয়ত মহাবিব মুহাম্মদ বিন আবদুল্লাহ আলি আফজলুসালকে তলিম তাকে পরিচয় করাচ্ছেন এই বলে আমি তোমাকে পাঠাইনি ইল্লা তবে হাঁ পাঠিয়েছি কে বলি শুধুমাত্র রহমত হিসেবে আরো বেশি উতালা হয় ওঠে সমৃদ্ধ হয়ে ওঠে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী জীবন জীবনযাত্রী জানতে আর অনুসরণ করতে প্রত্যেকটি মানুষের মধ্যে উদ্গ্রেব আর উৎকণ্ঠা শুধু তাই না আকাঙ্ক্ষা আর আগ্রহের সৃষ্টি হয় উচ্ছ্বাস আর উৎকণ্ঠা এই জন্যই যে কতটুকু করতে পারবো তার অনুসরণ আর আবেগ আর ভালোবাসা এই জন্যেই যে আমি করবো বন্ধুক আমরা যদি প্রশ্ন করতে চাই যে রহমত কাকে বলে তাহলে আল কোরআন বাদ আরআন কেরি মেরে কায়াতায়াতের ব্যাখ্যা করে আল্লাহ আলা রহমাতুল এর ব্যাখ্যা করতে গিয়ে আমাদেরকে সুরায়বাণী ইসরায়েলের নিজে একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াতে তিনি রাহমতের ব্যাখ্যা করেছেন আর দোয়া হলো মা বাবার জন্য সন্তানের দোয়া রবী নিজে মা বাবার জন্য কি দোয়া করবে করে আর ও সন্তান তুমি বলো তোমার মা বাবার জন্যে হুমা আমার রব আমার মা বাবার প্রতি হম করো যেমনটা তারা আমাকে লালন পালন করেছেন বাচ্চা রহমের সাথে আমি যখন ছোট্ট ছিলাম শিশু ছিলাম নবজাতক ছিলাম তখন লালন পালন করতে গিয়ে যেমনটা রহম তারা আমার প্রতি করেছেন ঠিক এমনি তুমি আমার মা বাবার প্রতি রহম করো ইয়াতে রাহমতের ব্যাখ্যা দিয়েছেন সঙ্গা দিয়েছেন সৈন আল্লাহ আলহা আর তাকে বাচ্চাকালে আমরা প্রস্রাব করেছি পায়খানা করেছি চিৎকার করে কেঁদেছি মা বাবা এই শাস্তি দেয় নাই ফেলে দেয় নাই হয়তো মা বাবা একটি কথা বলেছে ডাক দিয়েছে আসতে হয়তো কিছু দিতে বলেছে দেই নাই দৌড়ে পালিয়েছি যতটা দুষ্টামি করেছি তত বেশি শাসন না করে তার চেয়ে বেশি আদর আর সুহাগ আর ভালোবাসা আর কুলে আমাদেরকে লালন পালন করেছে একটু চিন্তা করে দেখুন না আর অপরাধের বিপরীতে শাস্তি না দিয়ে ভালোবাসা দেওয়া তার নামরা আর এমনটা যিনি করেন তিনি রাহিম রব্বুল আলমিন তাই রাহিম রাহমান এবং রাহিম আর যিনি রাহমান এবং রাহিম তিনি তার হাবিবকে রাহমত করে পাঠিয়েছেন কারণ তিনি পৃথিবীতে এসেছেন আমাদের নিরাপত্তার জন্যে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে উভয় জগতে শুধু তাই না রব্বুল্লা আলমিন নিজে কোরআন ক্যিমে বলেছেন নবিহে আমি শাস্তি দেব না তোমার জাতিকে যতক্ষণ তুমি তাদের সত্য হয়েছ যুদ্ধে মক্কা বিজয়ের দিনে প্রত্যেকটি অবস্থানে চরম শত্রুকে সায়স্তা করার সুযোগ পেয়ে হাতের কাছে পেয়ে আর তাকে তো অনুসরণ করতেই হবে রব আলম তারপর যদি আমরা দেখি করিমেন তেত্রিশ নাম্বার সোরা নাম হলো আল্লাহাব এর একুশ নম্বর আয়াত আলী করিমস আনতলা ঘোষণা করছেন أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله عسوة حسنة لمن كان يرجو الله واليوم الآفرة وذكر الله كثيرا رب العمين انشاء تقول لقد كان لكم نشجي تما دير جنة في رسول الله تما دير رسول يرجيبوني أتت الله عليه وسلم يرجيبوني عسوة উত্তম বিজয়টা নিশ্চিত করতে চায় আল্লাহর অনুগ্রহ পেয়ে ধন্য হতে চায় জান্নাতি হতে চায় তিন নাম্বার আল্লাহ আর যে জীবনের প্রতি মুহূর্তে বেশি বেশি জিকির করতে চায় আল্লাহ সুতরাং আল্লাহ সুফানা নিজে তার হাবিবকে পরিচয় করালেন তার রসুল হিসাবে জীবনের যে অংশটুকু এর মধ্যেই রয়েছে যে আল্লাহকে চায় যে পরকাল চায় যে সবচেয়ে বেশি জিকির করতে চায় আল্লাহ সুফানা হুয়া তালা তার জন্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ আদর্শ আমি কেবল আল্লাহ সুফানা হুয়া তালাকেই চাই তাই আমার জীবন অনুসরণ করতে হবে কেবল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আমি কেবল পরকাল চাই প্রত্যেকটি বিষয়েটি বিষয় যদি আমি একটু ব্যাখ্যা করি দেখুন আল্লাহর বান্দাদের মধ্যে এমন অনেক রয়েছে যে নিজের সব কিছুকে সফর্দ করে দিয়েছে রব্বুল আলমিনের কাছে আল্লাহ সফহান আর আল্লাহ সফল যে এক শতবাগ করে দেয় নামী মুসলিম আত্মসমর্পণকারী সমর্পণ করে দেয় তো আল্লাহ সুফানের কাছে এক শতবাগ সমর্পণ করার জন্যে উত্তম আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী অন্য কোন মত পথ কিছুই নাই আর রবুল পাওয়ার জন্যে তার কাছে সমর্পিত হওয়ার জন্য অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো জীবিত ব্যক্তির অনুসরণ না কেবল মাহমুদুর রসুল্লাহ দুই নম্বর জীবনের প্রত্যেকটি মুহূর্তে পরকালকে অগ্রগণ্য যে ব্যক্তি করে পরকালের চেতনা নিয়ে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মুহূর্তগুলোকে হিসাব কোষে অতিবাহিত যে করে তার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উত্তম আদর্শ আর তিন নম্বর অজাকার আল্লাহা আল্লাহর দিকির করা শব্দটি তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে এক নম্বর জ্ঞান চর্চা অর্থে দুই নম্বর পালন এবং নিষেধ থেকে বেঁচে থাকা অর্থে আর তিন নম্বর সত্যি অর্থবোধক শব্দ উচ্চারণ যার নাম জিকির যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এই যে বিধিবদ্ধ শব্দগুলোর উচ্চারণ করা এই ক্ষেত্রে এটার নাম তো ওজাকার আল্লাহ কাসিয়ারা যে বেশি জ্ঞান চর্চা করতে চায় যে আল্লাহর আদেশ পালন করতে চায় নিষেধ থেকে বেঁচে থাকতে চায় যে কেবলই আল্লাহ আস আলার জিকির করতে চায় শব্দ অর্থবোধক শব্দ উচ্চারণের মাধ্যমে এবার বন্ধু চিন্তা করুন জীবনের যেকোনো অধ্যায়ে আপনি কেবল আল্লাহকে চান কেবল পরকালকে অগ্রগণ্য করেন কেবলই সময় জিকির করতে চান একমাত্র মডেল আপনার জন্য মোহাম্মদর রসুল্লাহ সাল্লাম সাক্ষী দিচ্ছেন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এই কথাটি স্বয়ং আর মালিকিমে বর্ণিত এই পরিচয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি তবে একটি ছুট্ট বিরতিতে যাচ্ছি এখন ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন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 मुमिन व्यक्तर बोमिन कंगलमय मुमी वैशिष्ट तरह सच्छलता उर्जित हम से कृतज्ञता प्रकाश करणकर हादिर संख्याश आ যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে রাজাক বিন ইউসুফ कथाजेर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान রসুল চল্লিশ বছর বয়স থেকে নিয়ে তেষট্টি বছরের জীবনে এই তেইশ বছর জীবনে উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য যে আল্লাহ সুফহান আহ তালাকে চায় যে আরব্বুল আলমিনকে চায় আল্লাহকে যে চায় তার জন্যে এবং যে আল্লাহকে চায় যে পরকালকে চায় ও জল্লাহ কাজিরা এবং আল্লাহ সুফহান অনেক বেশি দিকির যে করতে চায় সুতরাং বন্ধু আমি কেবল আল্লাহকেই চাই তাই আমার জীবন অনুসরণ করতে হবে কেবল মুহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আমি কেবল পরকাল চাই ওয়ালিয়া প্রত্যেকটি বিষয়ে পরকালকে অগ্রগণ্য করি তাহলেও আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে কেবলুর রসুল্লাহ সাল্লাহ আলীকার এবং আল্লাহন জিকির বেশি বেশি করতে চাই তাহলে অবশ্যই আমাকে অনুসরণ করতে কেবল মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ তালাআলাম এই তিনটি বিষয় যদি আমরা একটু ব্যাখ্যা করি দেখুন ইমান খান আল্লাহর বান্দাদের মধ্যে এমন অনেক রয়েছে যে তার নিজের সবকিছুকে সোফর্দ করে দিয়েছে রবীন্নফান করে দেয়ার নামি মুসলিম আত্মসমর্পণকারী যে নিজেকে রব্বুল আলম সমর্পণ করে দেয় তো আল্লাহ সুফান এক শতবাগ সমর্পণ করার জন্য উত্তম আদর্শ মোহাম্মদ সাল্ল্লাহতআল আলী হোসে অন্য কোনো মত পথ কিছুই নাই আর প্রবুল আলমীকে পাওয়ার জন্যে তার কাছে সমর্পিত হওয়ার জন্যে অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো জীবিত জীবিতমিত ব্যক্তির অনুসরণ না কেবল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসেল দুই নম্বর আখরা জীবনে প্রত্যেকটি মুহূর্তে পরকালকে অগ্রগণ্য যে ব্যক্তি করে পরকালের চেতনা নিয়ে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মুহূর্তগুলোকে হিসাব কোষে অতিবাহিত যে করে তার জন্য মাহমদুর রসুল্লাহ সাল্লা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উত্তম আদর্শ আর তিন নম্বর আল্লাহ শব্দটি তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে এক নম্বর জ্ঞান চর্চা অর্থে দুই নম্বর রব্বুল আলমী এর আদেশ পালন এবং নিষেধ থেকে বেঁচে থাকা অর্থে আর তিন নম্বর সত্যি অর্থবোধক শব্দ উচ্চারণ যার নাম জিকির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 জীবনের যেকোনো অধ্যায়ে আপনি কেবল আল্লাহকে চান কেবল পরকালকে অগ্রগণ্য করেন কেবলই সময় জিকির করতে চান একমাত্র মডেল আপনার জন্য জন্যই মোহাম্মদ রসুল্লাহ সালাম সাক্ষী দিচ্ছেন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এই কথাটি স্বয়ং আর শাহাজিমের মালিক আল্লাহ সুতরাং তার জীবন জানবো না কেন অবশ্যই জানতে হবে তারই জীবন বুঝতে হবে তারই জীবন কারণ আমরা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে তাকে অনুসরণ করবো বন্ধুগণ অন্তত এই একটি কথাও যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের মধ্যে এত মত পদ বিভ্রান্তি ছড়াতে পারত না বিভিন্ন ব্যক্তি আর গোষ্ঠী বিভিন্ন ধরনের তত্ত্ব উপাত্মিকা নিয়ে আসতে পারত না কারণ বন্ধু সব কিছু রব্বুল আলমিন খুলে খুলে আলীকে নেমে বলেছেন আর তা আমাদের সামনে স্পষ্ট করেছেন নিজের জীবনে বাস্তবায়ন করে মোহাম্মদুর রসুল্লাহ সাল তালা আলী ওসাল্লাম সুতরাং রসুলাম আমাদের জন্য একমাত্র আদর্শ আর তাই তার জীবনকে জানতে হবে আমাদের প্রত্যেককে আর এই জন্য আমাদের এই আমিন আলমিন এবার যদি আসি তার কোন পুরুষেরবুল এবং তিনি সর্বশেষ নবী নতের সর্বশেষ পরিচয় করেছেন আল্লাহ এই আয়াতের দুইটি অংশ প্রথম অংশ হল রসুল সাল আলী হুসুমুল আলমিন আমাদের কারো পিতা নন বলে পরিচয় করিয়াছেন মা কানা মোহাম্মদ আবাহা আহাদিবা তোমাদের মধ্যে কোন পুরুষদের পিতা নন এ ব্যাখ্যা করতে হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম জায়দকে নিজের পুত্র বলে নবু ওভের আগে মক্কি জীবনে ঘোষণা করেছিলেন তিনিও তাকে আব্বা বলে ডাকতেন কিন্তু তিনি পালক পুত্র আর পুরুষকে পিতা ডাকতে পারে না কথার কথা বলতে পারে কিন্তু আসল পিতা হয়ে যায় না তাহলে কঠিন ভাষায় তা শরীয়তের বিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য রাজিল করে দিলেন শুধু তাই না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আলী বুসালের সন্তানগণ তাকে আব্বা বলে ডাকতেন না ডাকতেন রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন সাল্লা আলী বুসালকে সম্পর্কীয় অভিধায় অভিহিত করতেন না কারণ রব্বুল্লা আলবিন সুন্দর করে বলেছেন রসুল সাল্লসলামকে তোমরা পরস্পর পরস্পর যেভাবে আহ্বান করো ডাকো সম্পর্কীয় করে ঠিক ওইভাবে ডেকো বরং তিনি আল্লাহ রসুল তাকে রসুল সর্বক্ষেত্রে জীবন এবং ভিতরের জীবন এক এবং অভিন্ন তার জীবনের কোন অংশই মানুষের কাছে গোপন নেই সব প্রকাশিত আর প্রচারিত সুতরাং তার জীবন জানবো না কার জীবন জানবো বন্ধু দুই নম্বর ওয়াখা তামান আর মহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী ওসলাম সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ নবী নবৌত পরিসমাপ্ত হয়ে গিয়েছে মোহাম্মদ বিন আবদুল্লা সাল আলী ওসাল্লামের মাধ্যমে তিনি বলেছেন নবুয়তের বিশাল প্রসাদের সর্বশেষ ঈদ হলাম আমি আমার দ্বারা নবৌতের প্রাসাদ কমপ্লিট হয়ে গিয়েছে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে নব্বুল আলমিনের পরিসমাপ্তির শিলমোহর করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তাল আলী ওসাল্লামকে সুতরাং তারপরে আর কোনো নবী আসবেন না কোনো রসুল আসবেন না তাই আমরা সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আসমের আমাদেরকে তাই জানতে হবে আমাদের প্রিয়তম হাবিবের জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি অধ্যায় এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আসমের জীবন আমরা জানবো যদি আরও জানতে চাইম রব্বুল্লা আলমিন কি বলে তাকে আরও পরিচয় করিয়েছেন তাহলে শুনুন এই তেত্রিশ নম্বর সোরা আল আহজাব এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতিমাতে বলেছেন শুধু তাই না আসল সাল আসম তার অতি প্রিয় অতি আপন অতি পরিচিত এটা নির্দিষ্ট করতে গিয়ে আহবানবাচক শব্দের পরে আইয় অব্যয় দিয়েছেন তারপরে আবার দিয়ে করে আলিফলাম দিয়েছেন হে আমার পরিচিত আপন প্রিয়তম নীনা নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান সাক্ষী হিসেবে ওয়া মুবাসীর এবং সুসংবাদদাতা হিসেবে শুধু তাই না পরবর্তী সিসল্লিশ নাম্বার আয়াতে একই সুরান বলেছেন আলোকর উজ্জ্বল সুরতুল হাজাব এর পঁয়তাল্লিশ এবং আলমিন তার হাবিবকে পাঁচটি মৌলিক গুণে পরিচয় করেন আমাদের সামনে এক নম্বর শাহিদান সাক্ষী হিসেবে দুই নম্বর ওয়া মুবাসীর সুসংবাদদাতা হিসেবে ওয়ান এবং ভয় প্রদর্শনকারী হিসেবে সাক্ষী সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী ওদা ইহি এবং আল্লাহ আহ্বানকারী আর পঞ্চমর্তিকা এই গুণ পরিচয় করালেন মোহাম্মদুর রসৌল্লা সাল আলী ওসাল্লামের এই পাঁচটি গুণের প্রত্যেকটি আমাদের জন্য আমাদেরই প্রয়োজন আর আমাদের নিজেদেরই প্রয়োজন পূর্ণ করার জন্য জানতে হবে মোহাম্মদুরসৌল্লাহ আলী ওসাল্লামকে কারণ আমরা যদি চাই আমাদের জীবনে একজন সাক্ষী আমরা যদি আমাদের জীবনে সুসংবাদ দাতা চাই আমরা যদি আমাদের জীবনে ভয় প্রদর্শন করে চাই আমরা যদি আমাদের জীবনে রব আলীদের কারকে পেতে চাই আমরা যদি আমাদের জীবনে রাজ বাতি মনির আলোকবর্তিকা আলোকুজ্জল আলোকবর্তিকা যদি পেতে চাই তাহলে যেতে হবে দরবারে নবীতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওমের কাছে সুতরাং বন্ধু আমাদের প্রত্যেকের জন্যে প্রয়োজন উজ্জ্বল আলোকবর্তিকা প্রয়োজন আল্লাহর দিকে আহ্বানকারী প্রয়োজন ভয় প্রদর্শনকারী ভয় সুসংবাদ দানকারী এবং প্রয়োজন সাক্ষীর আর এই প্রত্যেকটি আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন আরবুল আলমিন্দার হাবিবকে এই গুণগুলো দিয়ে ধন্য করেছেন রসুল এই সবগুলো গুণ জানতে হবে নিজের প্রয়োজনে নিজের কল্যাণে যা পরিচয় করাছেন আমাদেরই স্রষ্টা আবলাসফান বন্ধু তাই আমাদের এই আয়োজন আমরা জানবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামকে আমাদের নিজেদের সাক্ষী হিসেবে তাকে পাওয়ার জন্যে আমাদেরকে সুসংবাদ হিসেবে তাকে পাওয়ার জন্যে আমাদেরকে ভয় প্রদর্শনকারী হিসেবে তাকে পাওয়ার জন্যে আমাদেরকে আবলাসফান আহতার প্রতি আহ্বানকারী হিসেবে পাওয়ার জন্য এবং উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে পাওয়ার জন্য। রব্বুল আলমিন আমাদের সকলের জীবনে তার হাবিবকে এই পাঁচটি মৌলিক গুণে আবিষ্কার করার তুফিক <ال الله হলিয়াম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 मानवतारती छुपुर साढ़े बारोटांग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 कुरानब्दुर रहमान मदानी आसन कुरान, कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टन समचार सकाल छंगे पीस टी बांगल